উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজ টিসজিবুল্লাহম শক্তি। আমরা মহিমান্বিত রমাদান মাস এবং এই মাসে সম্পর্ক নিয়ে কথা বলছি আল্লাহ বলেনা বাকারা একশো পঁচাশি আপনি কি জানেন যে এই বই যেটা আজ মুসলিমরা অবহেলা আর অলসতার ধুলোয় মলিন করে ফেলে রেখেছে যেটাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সময়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 অন্যদিকে বিশ্বাসীদের অন্তর এমনভাবে করত এতে অনেক তারা অচেতন হয়ে পড়ত কি কেউ কেউ মারাও গেছেন আসালাবি রহিমাহুল্লাহ ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর একজন আলিম কোরআনের অর্থ শুনে যারা মারা গিয়েছেন এমন ব্যক্তিত্বের ঘটনা নিয়ে তিনি একটি বই সংকলন করেছিলেন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 আল্লা বলেন যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ ভয়ে হয়ে গেছে আমি মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে সুরা হাসের আয়াত একুশ কিন্তু কেন এই কোরআন আমাদেরকে আন্দোলিত করে না কেন না আমাদের অন্তরাজ পাথর কিংবা পর্বতের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে ফলে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 কোরআনের আয়াত শুনে করতেন আব্বাস করে সিজদায় অবনীত হলেন এবং মুসলিমরা ওনার পিছনে সিজদা করল জিনেরা ওনার পিছনে সিজদা করল এবং মুশ্রিকরাও ওনার পিছনে সিজদা করল জি হ্যাঁ পর্যন্ত সিজদা করেছে এটা ছিল রসুল সাল্লাই নব প্রাপ্তির পঞ্চম বছরের পর যখন আমাদের প্রিয় রাসুল সাল্লাহ এবং ক্রাইশদের মধ্যকার বিরোধিতা আর উদ্বেগ উৎকণ্ঠার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল এটা ছিল সেই সময় যখন আবু জাহেল রসুল সাল্লামকে হুমকি দিয়ে বলেছিল যে আমি যদি তোমাকে আর কখনো কাবা ঘরে সিজদারত দেখি তবে আমি তোমার ঘরের উপর পা দিয়ে মারাবো নাউজ বি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 আপনি যখন ইন্টারনেটে একজন ছোট্ট শিশু বা বিখ্যাত কোন কারীর তিলাওয়াত শোনেন তা আপনার হৃদয় প্রশান্ত করে এই তিলাওয়াত বন্ধ করতে ইচ্ছে করে না আপনি এটা শুনতে থাকেন একবার দুই বার তিন বার চার বার পাঁচ বার বার বার সেই শিশুটি অথবা সেই বিখ্যাত কারি গত ১৪ শতাব্দীর অনেকগুলো মানুষের কাছ থেকে পর্যায়ক্রমে এই করে আন পেয়েছে সুতরাং এটা ভেবে দেখুন কত সুন্দর হতে পারে সেই কোরআনের প্রথম মানুষের কণ্ঠে যার কাছে চিন্তা করুন স্বয়ং শুনেছেন তার নিজের কোরআন তিলাওয়াতটা কত সুন্দর আর প্রশান্তকারী হতে পারে তিনি তিলাওয়াত করছিলেন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 তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছো এবং হাস্য ক্রন্দন করছো না তোমরা ক্রিয়াকৌতু করছো অতএব আল্লাহকে সিজা করো এবং তার ইবাদত করো সুরা আন্না আয়াত উনষাট থেকে বাষট্টি এবং এই তিলাবাদ এবং তারাও সিজদায় তারা কি নিজেদের পাকেও নিয়ন্ত্রণে করতে পারেনি যখন তারা কোরআন শুনছিল কোরআন শুনে মুহূর্তের মধ্যেই এই উম্মা ফিরাউনদের অন্তরের অবিশ্বাস এবং অহমিকা চূর্ণ হয়ে গেল চিন্তা করুন যারা হুমকি দিয়েছিল যে দিতে দেখলে তারা রাসুল কিনা রাসুলের সাথে কে এমনটা ভেবেছিল যে সব সাহাবাগন আবি হিজরত করেছিলেন ওনারা এই ঘটনা শুনে মক্কায় ফিরে এলেন ওনারা শুধু শুনেছিলেন যে কোরআশরা সিজদা করেছে আর বিশ্বাসীগণ কে সিজদা করতে পারে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 এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ হতে দিন আপনাকে নতুন এক মানুষের পরিণত করতে দিন কোরআন তেলাবাদ করুন এবং কোরআন পরার সময় শুধুমাত্র পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করবেন না। বোঝার চেষ্টা করুন এবং এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন আপনার জন্য বাংলায় কিংবা ইংরেজিতে অনুবাদ করা একটি উঁচু মানের তাসির গ্রন্থ তাসির ইবনে কাসির এখন সহজলভ্য এবং আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়ের অনুবাদ জগতের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 আমরা বরং ইবনে কাসির খুলে দেখব সেখানে এই আয়তের ব্যাখ্যা কি আছে তেমনি ভাবে কে কিভাবে হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেদিকেও আমরা ভ্রুক্ষেপ করব না আমরা বরং বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী কিংবা মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ আন আনবাবি খুলে দেখব সেখানে কি আছে এবং এটাই আমাদের কাছে শিরধার্য অনেকে হাদিসের অনুবাদ পড়েই সেই হাদিস বুঝে গেছেন বলে মনে করেন অথচ এমনটি হতে পারে সেই হাদিসটির সনদ সহি কিন্তু সেটি রহিত হয়ে গেছে সালাদের সঠিক ব্যাখ্যা না জেনে নিজে নিজে পণ্ডিত হয়ে যাওয়ার এই রোগ নিজের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্যদের জন্যও রসুল্লাহ সাল্লাহ আলাই স্লাম কোরআন তিলাওয়াতের পুরস্কার বিশদ আকারে বর্ণনা করেছেন আমরা জানি যে সেই পুরস্কার হচ্ছে প্রতি হরফের জন্য কমপক্ষে দশ নাকি কিন্তু দেখুন রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে বিশদ ব্যাখ্যার মাধ্যমে কোরআন তিলাওয়াতের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি বলেন যদি তুমি তবে একটি ভালো কাজের সব পাবে সেই সবের পরিমাণ হচ্ছে দশ গুণ আলিফ একটি বর্ণ এবং মিম একটি বর্ণ এর অর্থ এই তিনটি মিলে একটি বর্ণ নয় প্রত্যেকটির জন্য তুমি দশটি করে নেকি পাবে এবং সেই তিনটির জন্য পাবে তিরিশটি নেকি দেখুন কিভাবে তিনি এর ব্যাখ্যা করেছেন এবং সবাবের পরিমাণ দেখিয়েছেন আমি হিসাব করে দেখেছি যে আপনি যদি পুরো কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এটিকে আরেক ধাপ এগিয়ে নিন রমাতান মাসে এর পরিমাণ আরো অনেক বেশি সাধারণ দিনে আপনি যখন পুর অকোরআন পড়বেন তখন ৩০ মিলিয়ন এবং দুই হাজার সব আপনার নামে লেখা হবে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 আল পড়তে ভীষণ ভালোবাসতেন এবং এতবার পড়তেন যে আল্লাহ রসুলকে বললেন যে তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন আপনি গাড়িতে বসে দাঁড়িয়ে শুয়ে অথবা অফিসে এটা তিলাওয়াত করুন এবং এর প্রতি আপনার ভালোবাসা ধরুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসবেন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 وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُغْلَمُ نَفْسٌ شَيْئَا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَابِنَا حَاسِبِينَ أمي كيامو تردين نائي بيچارين ماندون رو ستحاپن کرو شوتران کارو پرتين ظلم کرو حبنا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 যে কাজটিকে হয়তো আপনি ধরা গণনায়িস অতপর কেউ অনুপরিমান সৎকর্ম করলে তা দেখতে পাবে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 একজন মা এবং বাবা আপনাকে সেই অবস্থা থেকে বের করে আনতে পারবে না কিন্তু এবং কোরআন আপনার মুক্তির এবং সাহায্যের জন্য ছুটে আসবে এটা আমাদের মতো জন্য যারা তাদের গুণকার তিলাবাত করেছে কিন্তু বিচার দিবসে তাদের পাপ পুণ্যকে ঢেকে দিয়েছে মুসনাদে আহমাদ আত্মাবারিনী এবং আল্লাহম থেকে একটি সহিহাদিসে বর্ণিত রসুল্লাহ সাল্লাই বলেন কেয়ামতের দিন সাওম বলবে হে আল্লাহ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 হয়তো সেটা তেলোয়াতের মতো নয় কিন্তু শোনাতেও মহৎ পুরস্কার এবং প্রচুর উপকারিতা আছে আল্লাহ যেন আমার বাবাকে পূর্ণময় জীবন দান করেন ওয়াল্লাহি শৈশব থেকে আজ পর্যন্ত এমনও দিন আমি দেখিনি যেদিন ওনার কোরআন না শুনে কাটেনি সত্তরের দশক থেকে সেইসব বড় বড় রেকর্ড ভিনায়াল রেকর্ড সাধারণ টেপ রেকর্ডের সিডি থেকে এখন ওনার আয় প্যাডে সব সময় তিনি সময় পেলেই কোরআনের মধ্যে ডুবে গিয়েছেন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 रेईन ड्रवस मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट